মানবতার সমাধান বাংলার সম্মানিত যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সফলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ওর আনিল করিমের ঘটনা সোরা লোকমান এ বর্ণিত আয়াতসমূহের আলোকে লোকমান আল্লাহর একজন বান্দা তিনি একজন পিতা হিসাবে কি দায়িত্ব পালন করেছিলেন বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। তিনি তার সন্তানকে ভালো কাদের আদেশ ও মন্দ কাদের এসে অর্থে যে উপদেশ দিয়েছিলেন এই উপদেশের যৌক্তিকতা এবং বাস্তবতা এমন কি এই উপদেশ পালন করলে কি লাভ আর পালন না করলে কি ক্ষতি এই প্রসঙ্গটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আমাদের সাথে আলোচনায় যে সকল বিজ্ঞ আলোচকগণ স্টুডিওতে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে প্রথমে আমার ডানে আছেন বিশিষ্ট আলম শেখ মুখলেস বিন আর্শাদ এবং আমার বামে আছেন আলম দিন শেখ আব্দুর শেখ মুজাফর সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারন হোসেন বলছিলাম লোকমান পিতা হিসাবে তার সন্তানকে কি উপদি দিয়েছিলেন বালকদের আদেশ দিতে আর মন্দ কাজ থেকে বারণ করতে তিনি তার ছেলেকে বলছিলেন বাবা তুমি সলাাদ কায়ম করবি ওমরফ ওয়া নাহ মুখর এ প্রসঙ্গ নিয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ মুজ্ফর আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাতাম আল্লাহ আশরাফ ইম্বিআলিন বাদ ধন্যবাদ মাননীয় পরিচালককে লোকমান রাজ তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বললেন সেটা হলো ইসলামী দাওয়াতের বা তাওহিদি দাওয়াতের মূলনীতি ও আুর্বিল মাফ সৎকাজের আদেশ দান করবা ওয়ানহানিল মু অসৎ কাজ থেকে বাধা দান করব এখানে একটা জিনিস প্রমাণিত হয় যে সালাত আদায় করার পাশাপাশি একজন ব্যক্তিকে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে হবে আর দাওয়াতি কাজের দুইটা মূলনীতি এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো শুধু সৎ আদেশ দেবে না সৎ আদেশ দিবে যেগুলো নিষেধ কর্ম সেইগুলো থেকে বিরতও থাকবে বাধাও দিবে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহরাবুল আলম অন্য জায়গাতে সবচেয়ে সফল ব্যক্তি বলেছেন ওয়াল তাকুমিনুফ ওয়েন হাউন আল মুফলি হন তোমাদের মধ্যে একটি শ্রেণী থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে এবং সৎ কাজের আদেশ দিবে অসৎকাজ থেকে বাধা দান করবে ও উমুল মুফলি হন আর তারাই সবচেয়ে সফলকাম কাম ব্যক্তি এক্ষেত্রে লোকমান রোজাল্লাহ তিনি তার সন্তানকে সৎ আদেশ দেওয়ার এবং অসৎকাজ থেকে নিষেধ করার মাধ্যমে তিনি তাকে সফল ব্যক্তিদের মাঝে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন দ্বিতীয় একটা প্রসঙ্গ এখানে আসছে সেটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এটা যে সব যুগেই ছিল তার একটা প্রমাণ পাওয়া যায় রসুল্লা সাল আলি আসাল্লাম যখন আঁকাবার শপথ নিচ্ছিলেন পঁচাত্তর জন সাহাবের সামনে তখন তিনি দ্বিতীয় পর্যায়ে একটা পয়েন্ট উল্লেখ করেছিলেন যে তোমরা আদেশ দিবা অসৎ কাজ থেকে বাধা দান করবা এখানে একটা বিষয় উল্লেখ করা যায় সমাজকে ভারসাম্য পূর্ণ রাখতে হলে দাওয়াতিকার জন্য কোনো বিকল্প নাই বিকল্প নেই দাওয়াতি কথা বলেছেন এখন আমরা বলতে চাইব যে লোকমান তার ছেলেকে বললেন মারুফ। মারুফ মাছা মা এখান থেকে আলোচনা আসলে লোকমান যে তার ছেলেকে ভালো কাজের আদেশ করতে বললেন মা আর মন্দ কাজের নিষেধ করতে বললেন মারুফ বলতে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের কর্ম জীবনে কোনটা আমাদের কললেন বয়ে নিয়ে আসবে আর কোনটা আমাদের জন্য অকল্যাণকর হবে প্রত্যেক ভালো কথা প্রত্যেক ভালো কর্মই হচ্ছে মারু মারুত ভালোটা নির্ণয় করবে ভালোটা নির্ণয় করবে শরীয়ত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেটা হবে ভালো সেটাই মূলত ভালো এখন ভালো কাজের আদেশ আবার আমাদের প্রথম থেকেই শুরু হবে শির্কের জন্য মানুষকে নিষেধ করবে শিখ যেন না করে আপনার প্রয়োজন হলে জাকাত আদায়ের জন্য বলবে ভালো কাজের আদেশ যেটা আল্লাহ অন্য জায়গাতে স্পষ্ট ভাবে বলেছেন অলুন मोम पुरुष मोम नारी परस्पर बंध शुभाकी एक जन औरजे कल्याणकामी एब शुरू हाल करू निल मारूफे ओ एन हाउन अनिल मूनकार तरा भलो क्या आदेश कर मंद कब्बी मुनसलादाय कर जरा जकत प्रदान कर প্রতি কি করবেন করবেন তাহলে এই আয়াত দ্বারা আপনার স্পষ্ট হয়ে যাচ্ছে যে মারুব বলতে কি সলাৎ কায়ে করা মাহরুব বলতে জাকাত দেওয়া মা বলতে আল্লাহর আদেশ পালন করা সময়ের কসম খেয়ে বলছে আমি এখানে আরো ব্যাখ্যা আছে যাচ্ছি না যে সমস্ত মানব জাতি হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত ইল্লা কিন্তু শুধুমাত্র যারা ইমান এনেছে তাহলে বোঝা যাচ্ছে ইমানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তো প্রথমে আমরা মারুফ ধরে নেব ইমান ইমান বিল্লা ইমান বিলায় ইমান বিল যেটা আরকানে শীতটা ছয়টা যেটা ইমানের আরকান রয়েছে তারপরে ও আমিনুসলে হা আমি ইমান আনলাম কিন্তু নে আমল করলাম না তাহলে কিন্তু মারুফ হলো না নে কামল করতে হবে তারপরে নে আমল করার পর অথবা সব লেখাক সত্তর দিকে আপনাকে আমাকে ডাকতে হবে মানুষকে তারপরে সত্তর দিকে ডাকতে যেয়ে যখন কোনো কষ্ট আসবে সেখানে ধৈর্য ধারণ করতে হবে সর আসরের ব্যাপার এটা এই মাম শাহিউ বলেছেন যে একটি সুরা যদি আল্লাহ নাজিল করতেন তাহলে এনা ফিত মান লাইফের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বাল আলমী দয়া রহমান রহিম বারবার কোরআন নাজিল করে আমাদেরকে উৎসাহী করেছেন তারপরে মা আমরা ওই কাজকে বলবো যে কাজকে আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ সন্তুষ্ট থাকেন প্রত্যেক ওই কাজ আর শুধু সলাত না শুধু জাকাত না শুধু হাজ না বরঞ্চ আমার প্রত্যেকটি চলা ফিরা কথাবত্তা উঠা বসা ব্যবসা বাণিজ্য এমন কি স্ত্রীকে খাওয়াচ্ছি এটাও কিন্তু মারুফ ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি দিনের কাজ শেখাচ্ছি এটা মারুফ আমরা কিন্তু মারুফ বলতে শুধু সলাতে পাঁচটা কি মনে করি কিন্তু আসলে না প্রত্যেকটি হারাকাজ আমার চলা আমি যে চলতেছি আমি কিসের জন্য দিন শিক্ষার জন্য যাচ্ছি তাহলে ধাপে ধাপে নেকিবা তপ করতেছি প্রত্যেক ধাপে ধাপে একটা নেকি একটা গুনামাপ হয়ে যাচ্ছে সলাদ পড়তে যাচ্ছি ধাপে একটা নেকি একটা গুণা কমে যাচ্ছে তো সবগুলোই মারুফ এমনকি স্ত্রীর মুখে লোকমা একটা দিচ্ছি এই যে দিচ্ছি তাতেই আল্লাহরসু সবচেয়ে একটা করে নেকি আছে এমন কি কেউ যদি গরুকে খাওয়াই আল্লাহর জন্য ঘোঁড়াকে খাওয়াই আল্লাহর জন্য তার প্রতি লোকমা লোকমাতে একটা করে নেই পাচ্ছে তাহলে আমার প্রত্যেকটি কাজই কিন্তু মার হয়ে যাচ্ছে যদি আল্লাহ এটাকে ভালোবাসেন পছন্দ করেন যদি আল্লাহ এটাকে ভালোবাসেন পছন্দ করেন সন্তুষ্ট হন তাহলে প্রত্যেকটি কাজ হবে মারু এখন একটা কথা আমি উল্লেখ করে দিতে চাই যে আমি দায়ী আমি দাওয়া দিচ্ছি আমি বলছি যে আল্লাহর জন্য এ কাজ করো তুমি জিকির করো একবার সোহান বললে পাঁচ কোটি নেকি পাওয়া যাবে অনেক বক্তা অনেক দায়ী বলে থাকেন এটা এটা কিন্তু আমরা মনে করছি ভালো কাজের আদেশ করলেন কিন্তু এটা ভালো না এটা কিন্তু মুনকার খারাপ করলেন মানে হাদিসে কোথাও নাই যে পাঁচ কোটি একবার সোহান বা এক কোটি বা এত নেকি কি সুমান আল্লাহ পড়লে আছে যেটা হাদিসে নাই সেটা যদি বলি এটা কিন্তু মুনকারে আসবে এর জন্য প্রত্যেক দায়ীকে আমল তখনই মারুফ হবে যখন যেটা হবে এখলাসের সাথে হবে আর রসুল সালিকা মত হবে তখনই সেটা মা হবে কাজটা মারুফ হতে পারে এখানে আমরা বর্ণনা করতে পারি এরা এদের কাছে যখন যাইবে তখন প্রথম যখন ওদেরকে ডাকবা কি আল্লাহ আল্লাহ আল্লাহর একত্ববাদের দিকে আপনাকে সম্মানিত সুযোগ যেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বিরতিতে আবারও ফিরে আসবো ইনশা আল্লাহ লোকমানের উপদেশ মালায় ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায় আসসালামুকুমতার ডিসকশন ডিসকশন ডেট ইন Abbas, ডাক দেখুন বৃহস্পতিবার সাল্লাবাম বলেছেন মাহরম ছাড়া কোনো ব্যক্তি নির্জনে কোনো মহিলার সাথে মিলিত হবে না সে বুখারী সপ্তম খণ্ড বিবাহ অধ্যায়ে হাতির সংখ্যা পাঁচ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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা জানতে পারলাম যে লোকমান তার ছেলেকে বলছিলেন এখান থেকে আলোচনা আমরা মনকার কাজ একটা হাদিসের পূর্ণ বিবরণকে ধরে নিতে পারি বিভিন্ন ভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম মনকারের যে কথাগুলি বলেছেন যেগুলো শরীয়ত অনুমোদন করে না কথা কর্মে সেগুলোই মূলত মনকার তো নিষেধ হিসেবে যেগুলো আমরা পাই সেগুলোকে আমরা প্রথমত মনকার অপছন্দ না যাই হিসেবে গ্রহণ করব আব্দুল ইবনে আমর রাজিউল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন অকবরুল কাবায় সালাসা তোমরা তিনটি বড়ো পাপ থেকে বেঁচে থাকো এক নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা তিন নাম্বার বড় পাপ হচ্ছে মিথ্যে সাক্ষী দেওয়া এই কথাটি রাসুল সাল্লি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন এভাবে जे आल्ला तुम्हारे ओपरा हराम दिए पिता मतार अबाध्य चला अदाल बनाते जीवित मे के मटीत पोते देपे माना कृपणता निषेध करगुल् हमकार काज जमन रसुल्लाम अन्न जगह सलासतन मंजीआतन और सलाशतन महलेकतन तीन क्ज मानुष के ध्वस कर और तीन टी कानुष के रक्षा कर तो ध्वस करे का मन कार्य हावान मुत्ता प्रबृत्ति के मेनेंर लक्षण सोहन मोता कृपणता ध्वसर लक्षण कृपणता कर ले परकाल हर इहकाल हारा मान सम्मान हराबे मनकार बड़ो ए जबुल मारे नफसे ही ओह असाध्य हनना आत्मअहकार आत्मअहकार हे मानुष्ट एक ध्वसर माध्यम जेट खराबर मध्य सब चेय खराब ठीक ये कथाटी रसुल सल्लाह अन्न जगह से बलें जस्तानेब सबाल मेक तुम्हारा ध्वसात्मक सात टी जिनके बेचे थको तरह नम्बर बोलें शिक्ख करना दू नम्बर बोलें मानुष के हत्या करना तीन नम्बर बोलें जदू करना চার নম্বরে বললেন সুদ খায়ও না পাঁচ নম্বরে বললেন অ্যাতিমের মাল ভক্ষণ করো না ছয় নম্বরে বললেন যুদ্ধের মার থেকে পালিয়ে যায় না সাত নম্বরে বললেন সতী সাধ্য নারীর ওপরে অপবাদ লাগায় না এখানে আর একটা হাতে যোগ করা যায় সেটা হলো মূলত তিনি একজন দায়ী লোকমান রহমান্লার ছেলে একজন দায়ী দায়ীকে লক্ষ্য করে বললেন মাহুবর কাছ থেকে বিরত থাকতে হবে রসুল্লা সাল্লাম যখন ক্ষেত্রে চুরি করো না ওলা তাকতুলো আও সন্তান হত্যা করোনা না, তা তুবী বহুত আর অপবাদ দিও না ছয় নম্বরটা বললেন আল তা আর সৎ কাজে অবাধ্যতাক রসল্লাহ সাল আলাই সাল্লাম যে এগারো নবী বর্ষে প্রথম যে আঁকাবার অনুষ্ঠানটা হলো মদিনা থেকে আসা যুবকদের সামনে বারোজন যুবকের সামনে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ছয়টি কাজের ব্যাপারে তিনি বললেন যে তোমরা এইগুলো কাজ থেকে বিরত থাকবে তাহলে বুঝা যাচ্ছে মু কাজের একটা আল্লাহ মোনাফেকের সাথে লাগিয়ে দিয়েছে আল্লাহ বলছেন যে মোনাফেক পুরুষ মোনাফেক নারী पर शुभांगी परस्पर सुविधा बुझे सम्पर्क एक संक्षिप्त आईडिया हल प्रस्तुत हम दायितरुबिल मरुफन मनकार ए दायित्व पालन उपकारीता दायित्व पालन ना करीता जी এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দায়িত্ব পালন করলে যে উপকারটা পাওয়া যাবে সেটা তো আগে বললাম উলায়িকমুল মুফ লেখন তারা হলো সফল কাম ব্যক্তি মূলত এই দুইটা কাজের অত্যধিক গুরুত্ব রয়েছে আর এই দুইটা কাজ যখন মানুষ করতে যাবে তার জন্য অনেক কষ্টও রয়েছে যার কারণে একটা হাদিসে রসুলসলাল্লা সাল্লাম বলছেন যে মান তাওয়াদ আলিল্লাহ রফাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় প্রত্যেকেই দাওয়াতি কাজের ক্ষেত্রে এটা উল্লেখ করেছেন দাওয়াতি কাজ করতে গেলেই যেন কোনো একটা কাজে বাধা দেবে বা কথা বলবে তারা বলি কি না বললেই যেন কি বলে যদি বলে ভাই সালাত তাই করেন তখন হঠাৎ উল্টা বলতে পারে তোমার ভাইটা যে সালাত পড়ে না তা তুমি দেখতে পাও না তাকে বলো কি আমাকে নসিহত করতে আসতে হ্যাঁ আমাকে নসিহত করতে আসতো এটা ওটা বলতেই পারে এর পরেও রসুল্লা সাল আলহ সালাম উৎসাহিত করছেন বলুক তোমাদেরকে তাতে কি সমস্যা ওই হাদিসের শেষে যদি এই কাজ কার্যক্রম যে চালাবে রসুল সাল্লা সাল্লাম যে আল্লাহর জন্য বিনয়ী হয় নত হয় ছোট হয় আল্লাহ রব্বুল আলহামেন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আমাদের বিজ্ঞ আলোচক যে কথাগুলি উত্থাপন করলেন তার ভিতরে স্পষ্ট হয়ে গেল যে আমরবিল মাউর নাহি আনেন মনকার বালকাদের আদেশ দেওয়া আর মনকার বা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে উপদেশ দেওয়া এই দায়িত্ব পালন করতে আল্লাহ রসুলাম নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন দৃঢ়তার সাথে আর বলেছেন কেউ যদি এই দায়িত্ব পালন না করো অর্থাৎ তোমরা যদি দায়িত্ব পালন না করার ফল কী দাঁড়াবে যে আমভাবে তোমাদের উপরে আজাবজব নেমে আসবে আর ওই সময় হবে অন্তিম মুহূর্ত তোমরা যখন কাঁদবে আহাকার করবে চিড়লাবে তোমাদের কান্না কেউ শুনবে না অর্থাৎ আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না তাহলে বোঝা গেল বালকাদের আদেশ দেওয়া আর খারাপ কাজ নিষেধ করা এতে এতপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব পালন না করলে বিপদ ও নেমে আসবে যা আজকে আমরা দেখতেছি বর্তমানে বালকাদের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ বিশেষ করে দেখা যায় যে কোথাও কোথাও আমরুল মারুফ হচ্ছে বালকাদের আদেশ হচ্ছে কিন্তু খারাপ কাজ থেকে মোটেই নিষেধ করা যাচ্ছে না বরং আমরা বলছি এটা শয়তানের আলা কোথায় লেবিলা এই পথে যাইও না এই বলে আমরা মন্দ দরজা খুলে দিয়েছি মন্দ কাজ থেকে আমরা নিষেধ করছি না যে ভাবে শুধু যদি আমি সিয়ামের কথা বলি আর ঠিক মতো যদি জাকাত আদায় না করে তাহলে নিঃসন্দেহে ওই জাকাতের হারাম পয়সা আমার পেটে গেলে গোটা পরিবারের স্যাম হবে না তারপরে পোশাকের দরকার হয় যদি পোশাকটাই যদি হারাম হয় তাহলে আমরা সালাদ কোন লাভ নেই অজুটা করব আমি ওজুর পানিটাও যদি হারাম হয় তাহলে অজু করে কোনো লাভ নেই সেই ক্ষেত্রে যেগুলো বৈধ কাজ সেগুলো করার জন্য আর একটা কথা আপনার জিজ্ঞাসার উত্তরে বলতে পারি যে ভালো কাজের আদেশ না করলে সবাই তো ধ্বংস হবেই ভালো কাজের বিষয়টিতে যদি মানুষ অলসতা করে তবে ধ্বংস হবে ए बेपारे रसुल्लाम खूब खोलाखलि भावे जे मसाल मदहन फी हदुद्ल्लाके फीह जरा भलो क्या अलसता तृष्टान और जरा भलो क्ज करज आक जन के करार बेपारे अलसता ए दृष्टान मसालुल मदहन फी हदुद्दिल्लाल्लाहर विधान जरा अलसता तर दृष्टान कमिन एक सम्प्रदायर मत इस्ताह शान जरा एक नौका भाड़ा नहींचे तलाय नीचे, नीचे तो। तो लोक पानी आनते ऊपर जित फर लोकर कष्ट हत तक लोकटा नीचे इसे एक कूड़ाल नहीं, नहीं नीचे अंश छिद्र करतेम्भ कर लोक इसे बालक व्यापार की তুমি এরকম ভাবে ছিদ্র করছো কেন তখন বলছে দেখেন উপরে পানি আনতে গেলে তাল্লা আপনাদের খুব কষ্ট হয় আমাদের পানিরও প্রয়োজন এই জন্য নিচের দিক ছিদ্র করে পানি বের করছি আল্লাহ রসুল বললেন ওরা যদি তাকে বাধা দেয় তাহলে তারাও বাঁচবে ও লোকটাও বাঁচবে আর যদি ওরা তাকে ছেড়ে রাখে যে তুমি তোমার কাজ করো তুমি তো নিচে তালায় আসবে তাহলে ওই ব্যক্তিও ধ্বংস হবে সমস্ত ব্যক্তি ধ্বংস হবে ভালো কাজ থেকে বিরত থাকলে সবাই তো ধ্বংস হবে দায়িত্ব কুল্লুকুমরা আইন কুল্লুকুম যে আজকে আমাদেরকে আদিষ্ট করা হয়েছে যেমন শেখ একটা আয়তাকুমিনালো কাজের আদেশ করবে এমন একটা দল থাকবে মুনকার তোমরা উত্তম উম্ম এই যে তোমরা ভালো কাজের আদেশ কাজ থেকে নিষেধ করো তো এখন এগুলো যদি না করি তারপরে আমাদের কি সমস্যা ঘটবে যে আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা প্রত্যেক কি দায়িত্বশীল আর প্রত্যেক কি জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে এমন কি যে বাড়ির খ্রিস্টান রয়েছে কর্মচারী রয়েছে এও যদি মালিকের দায়িত্বে অবহেলা করেন আপনাকে ধন্যবাদ আপনাদেরকে সকলকে এত সুন্দর আলোচনার জন্য সুদী দর্শক লোকমান তার ছেলেকে মৌলিক উপদেশা বলে দিয়েছিলেন তার মধ্যে অন্যত ছিল বাবা তুমি ভালো কাদের আদেশ করবে খারাপ কাজ থেকে তুমি নিষেধ করবে সমাজ আমরা যদি বাস্তবে তাকাই তাহলে দেখতে পাবো সমাজের মধ্যে হয়তোবা এমন সমাজ পাওয়া যাবে যাতে দুটুই নেই ভালো কাজের আদেশও নাই মন্দ কাদের নিষেধও নাই আবার কোথাও দেখা যাবে যে বালকাদের আদেশ আছে মন্দ কাজগুলির কোনো নিষেধ নাই এই অবস্থায় সবটাই হচ্ছে ধ্বংসের দিকে ধাবিত অতএব লোকমানের উপদেশ সামনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি তারা যেন নৈতিকতার বৃত্তিমূলে গড়ে উঠে এবং আমরুবিল মারুফ এবং রহিয়ান মুনকরের গুরুদায়িত্ব আঞ্জাম দিতে পারে আল্লাহ রবাহবিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমির ও সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত विषय गु आलोचित रुमर आन शुरो नाम कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी जानते हम देख সকালে ম্যারেজ ও ডিভোর্সলাম রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ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 देखुन और देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्